মুসলিম জাতি একটি অট্টালিকার নেই যার একটি অংশ অন্য অংশটিকে মজবুত করে ধরে রাখে আবু মুসা হ্রদাল আনহ হতে বর্ণিত তিনি বলেন একজন প্রকৃত মুসলিম ব্যক্তি মুসলিম ব্যক্তির জন্য একটি অট্টালিকার নেই যার একটি অংশ অন্য অংশটিকে মজবুত করে ধরে রাখে শাহেহ বুখারি হাদিস নম্বর দু এবং শাহেহ মুসলিম হাদিস নম্বর পঁয়ষট্টি হাইফেন বন্ধনের মধ্যে দুই তবে হাদিসের শব্দগুলি শহে মুসলিম থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু মুসা আব্দুল্লাহ বিন কেইস বিন সোলেইম আল আশারি আল ইয়মানি রদয়লাহ আনহ তিনি মক্কায় উপস্থিত হয়ে ইসলাম ধর্মগ্রহণ করেন অতপর আবার ইয়মানে ফিরে গিয়ে আবিসিনিয়া অথবা ইথিওপিয়া আফ্রিকার একটি দেশ অভিমুখে যাত্রা করেন খেবর বিজয়ের পর তিনি আবার মদিনাই আসেন এবং বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি সাহাবিগণের মধ্যে সকলের চেয়ে অতি সুন্দর কণ্ঠেকর করতে পারতেন এবং তিনি এবাদতের ক্ষেত্রে জ্ঞান ও পাণ্ডিত্যের বিষয়ে এবং পরহেজগারিতায় প্রসিদ্ধ ছিলেন। তিনি কুফা শহরে অথবা মদিনায় সন চুয়াল্লিশবরণ করেন এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটি মহা হাদিস এই হাদিসটি मुसलमान दे भाई भाई निजे मध्य परस्पर सहानुभूतिशील हो भालाबाशा और प्रेम प्रीतर सहित समबीय जीवन जापन करार्ति उत्साह प्रदान कर सूतरा तेर मधे थी निजेजे जिनटी पचंद कर पचंद कर আল্লাহর নবী সাল্লু আলী ওসাল্লাম এইভাবেই মুসলমানদের বিবরণ পেশ করেছেন দুই এই হাদিসটির দ্বারা এই বিষয়টি সাব্যস্ত হয়ে যায় যে মুসলমানরা যেন একে অপরকে অনুগ্রহ করে এবং তারা সবাই যেন মিলিত হয়ে ঐক্য বজায় রেখে বা ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করে একটি অট্টালিকার নেই যার একটি অংশ অন্য অংশটিকে মজবুত করে ধরে রাখে তিন এই হাদিসটি মুসলমানদেরকে উপদেশ প্রদান করে যে তারা সবাই যেন নিজেদের মধ্যে একতা ও সহযোগিতা ইসলাম ধর্মের কাজে সাহায্য পবিত্র কোরআনের আলোকে ঐক্যের প্রতীক মজবুত করে রাখে जान निजे मध्य द्वंद सृष्टिकर छत्रभंग ना हो जाए